الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شجر أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المختد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شديك له তবি বনা তকুলো না মৌলানা মোহাম্মদ নবহু রোহ صلى الله تعالى عليه وعلى آله وأصحابه يبارك وسلم تسليماً كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم রহমানির দিন তুমি রহমদ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ثم قال الله تعالى وليست التوبة للذين يعملون السيئات ইর আহদঘ মুম কাল ইন্দুআলীন মুুম কুফার উল ইক আদদ না লঘুম আদা বন অলিম وقال محمد رسول الله صلى الله عليه وسلم أتائب من الذنب كما لا ذنب له ومعنى قوله صلى الله عليه وسلم ستة من تقبل دعوتهم وَلَوْ كَانَ دُعَاؤُهُمْ فِي لَيْلَةِ الْقَدْرِ وَإِنْ دَعَا فِي الْكَعْبَى أَهْلُ الشِّرْ وَأَهْلُ الْكُفُرْ وَأَهْلُ النِّفَاقِ وَالْمَنَّانِ وَمُسْتَفِقُّمْ بِالصَّغَائِرِ وَمُرْتَكِبُمْ بِالْكَبَائِرِ সুসলাম শুভ আন কলা ইহিম জজল্লা হু আনা মোহাম্মদ মা হুহ শু খানি হামিহি সুবাহ রবি সহলি সজনি অমরিখ কুদম মিল্লি সানি অবিস হক হকর সুখ নিবিন বাতিল যতি না শকুল বলি আমিন। পড়ে নেই নবাজ পড়ে তাহমে যাবে ইবাহি ইবাহ বারিকা মোহাম্মদ আলি মোহাম্মদ কমার তালা ইবরাইহি আলি ইবাহ কহামীম জি বিভিন্ন উদ্যোগে আয়োজিত মাহবিল নিশ্চয় আগত মহিলা শ্রোতা আছে আমার পর্দার আড়ালের মা ভবনের জুমার দিনের পরে সপ্তাহ প্রথম রাত্রে আল্লাপাক এই পরিপূর্ণ জান্নাতের আশায় জাহাঙ্গ নামের বয়ে সহাবের আশায় গুনার বয়ে কোরআন হাদিসের কি মূল্যবান কথা বলা শোনার সুযোগ তৌফিক দান করলেন শুকুর আদায় করি আলহামদুলিল্লা মগরীবের পর থেকে নিয়ে হাকানি গ্রামের থেকে অনেক অনেক ভালো কথা শুনেছেন সর্বোপরি আমাদের মানিকগঞ্জের আলিয়া। যার সুখ্যাতি শুধু মানিকগঞ্জ নয় আমাদের পদ্মার উপারে প্রত্যেকটা থানা জেলা গ্রামে হজরতের অনেক গুরুত্ব कथा बारोट मानुरा दूर से बसाना सिसेम हलो घर की मुरी डाल बराबर बाड़ी मुरगी टाइम डायल मे दूर डायल मुरी मुरगी मन है कथा ठीक नमान धरे रखा अवश्य कठिन নুরানি যুগ চলে গেছে আজ থেকে বারোশো বছর আগে থাকেন আরবিতে আপনারা বাংলা তার তর্জমা বোঝেন না পাবলিকরা ওলামাই বোঝে তিনি বলেছেন কানাল মালু ফিমা মাজা ইক্র বছর আগে কত বছর আজ থেকে বারোশো বছর আগে মানে দুইশো বছর পরে ঠিক না তো আজ থেকে বারোশো বছর আগে যদি অত বড় বুজুর্গ তিনি বলেন যে কানাল মালু ফিমা মাজা ইউক্রহ বিগত সময় সাহাবা ইকরামদের সময় তাবেইনদের সময় তাবে তাবে সময় আয়মায় মুস্তাহিদিনের সময় মালকে ঘৃণা করা হতো মাল মানুষের পছন্দ হতো না মালের প্রতি মালসুল ইমান এখন এই সময় মাল ইমানের ঢাল মাল ইমানের আজ থেকে বারোশো বছর আগের মানুষের ইমান আমল কত ভালো ছিল चलमान जारीगाना जैंडल छाइव चरित्र ध्वसकारी विध्वंसी जो कमाना गोटा दुनिया भसलाम जागरण छोड़त चौदहश बच्चों पर जमानाय आसतानी मोमर इमान बातान কথা বলুন ঠিক না ভালো ভালো মানুষ মালের কাছে উদ্দেশ্য যখন সামনে এসে যায় যোগ্যতার কথা তখন মনে থাকে না সামান্য কিছুতে কোটি টাকার মালিক হয়ে যাবো পরে আল্লাহর কাছে না উদ্দেশ্য এসে গেলে সামনে যোগ্যতার কথা মনে থাকে না যশোরের একজন সন্তান বিদায় অতস্থ এখন তার কিবাদ করে জাতিকে স্মরণ করে সতর্ক করে দেওয়া আমাদের জন্য ইমানি দায়িত্ব ডাকার ভিতরে কোথাও ज्ले बेटा दुनिया धुकाय पड़े अर्थे मोहे पड़े टोबे पैरा खानदी सारा बीतृत हो गए से निजे घोषणा दी आल्ला हजार हजार बक्त्य कम आल्ला शब्द भाव उच्चारण कर नाम उच्चारण कर আশ্রয় পেয়েছে সেই জায়গা তার স্থান আর সেখানে তার জন্য একটা চ্যানেল উন্মুক্ত করে দিয়েছে গোটা মুসলিম জাতির গোটা মুসলিম জাতির মুখে চুনকালি মারার জন্য এই জন্যে বলছি যোগ্যতার কথা মনে থাকে না সামনে উদ্দেশ্য হিসা গেলে আমেরিকায় গাড়ি পাবে আমেরিকায় বাড়ি পাবে আমেরিকার লাল টামের বানোর সুন্দরী নারী পাবে আর এই লোবে আল্লাহ রসুল সমৃদ্ধি আগা চলে গেলেন কুরআন খল্পি কু এসলমান যে ব্যক্তি তুমি কুরআন কে সঙ্গে নিয়ে চলবে के क्या चुमुखे तुम्हें कोले कई राे व्यक्तिगत जीवने कुरान सामने रखो पारिवारिक जीवन बढ़ो कुरान देखे गतर आगे चुमखार जज्ञ बनाइया दम्मानी कर दे कथा बोल टी मुसलमान कपे बेपारे नलो जान दुनिया कपे का दुनिय। दुनिया दुनिया দুনিযা চির হায়াতের দেশ ও জগতে মানুষের কোনো দিন মৃত্যু হবে না অনাদি অনন্তকালের জানজাতি আমাদের কামনা ঠিক কিনা এর কারণে দুনিয়ায় কিছুক্ষণের জন্য কষ্ট করবো না মরার সঙ্গে আবাদা বিশ্বাস হয় মুসলমান এমন জান্নাত রয়েছে তার কোনো ফানা নাই ধ্বংস নাই তার ভিতরে কোন ঘাটতি নাই কোনো কমতি নাই তার ভিতরে কোনো मुदे चे लगे ना मन कल्पना करीनाल्ला तुम चेनो बारे बला तुम सब चे नाई आल्लर का दिए दिला দোস্ত রে ক্ষণস্থিতা কাপেরদের জন্যে জানান না मुसलमान बर्तमान चलते दोस्तों ना पार क्या पाई उल्टा क्योंकि राजी हो पाए ना सही पाए পাঁচটা বছর জেলখানায় থাকলাম ও জেল ধারোগা কোনো দিন তো টুপিটি খাওয়াই না আগামী শুক্রবারে একটু পিঠে খাওয়াই বলার সঙ্গে সঙ্গে তো পিঠে শুরু হয়ে যাবে পিটমুড়া দিয়া দশ যে পিছা দিয়া দরকার ওই পিছা দেবে ঠিক না উল্টা হের নাম নাম কি আর আপনার জমিতে যদি বিকেতে পঞ্চাশ মন ধান ফলে চল্লিশ মন ধান ফলে ওর জমিতে দশ মন বেশি হলিও ফলবে ওদের একটু বাই বেশি আমাদের কাছে আম দুইটা আমাদের কাছে যা আম হয় সামনে দেখছি আমাদের দিকে ফেতনা ধা করে আসতেছে সাইকলন গুন্নি জল কিলোমিটার বেগে ঝড়ের মতো আসতেছে আমাদের দিকে ফেতনা ইসলামের নামে ধর্মের নাম নিয়ে পর্যন্ত ফেতনা আসতেছে মুসলমান টের না কোন জায়গা কি আবার মার খায় নাকি আল্লাহ জানে মানিকগঞ্জ আর গোপালগঞ্জে কিন্তু মিল আছে গঞ্জে গঞ্জে দু বয়ের কোনো কারণ নাই আল্লাহ পৌঁছেছে তোমরা দ্বিধাবোধ করো দোস্ত তুমি যদি চেপে যাও প্রমাণিত হবে ও মোহাম্মদুর রসদুল্লাহ সাল্লি সাল্লাম বন্ধু তুমি আমার রিসালাতের দায়িত্ব পালন করো নাই আল্লাহ মুখামিলেন না নাই মানুষে তোমার কিছু করতে পারবে না সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ কথা বলুন টিকিট না কেউরে রে তো আটকা করি না কেউরে ভয় করি না হাসপাতাল বৈশাখ ছিল তারা অপেক্ষায় ছিল তুমি যদি কথাগুলো বলতে তারা নিতো আর খাইতো আর গিলতো আর কাজে লাগাইতো তুমি কেন বলো নাই আমার অশিক্ষিত তোমা জেনারেল শিক্ষিত বান্ধা তুমি ঠগাইছো সেদিন আমাকে জবাব দিতে হবে সুতরাং সেই দিনের জবাবের চাইতে আজকে জবাব দিয়ে যাই বেশি সহজ কথা বলুন ঠিকেরিং না তোমরা আজ গিলে মুাম বা রোজে কেয়ালা কে কাম আজি হয়ে যেতে হবে কথা বলুন আল্লাহ সার কাউকে ভয় পাইনা মুসলমান করতো আমরা তোমার বুদ্ধ ধর্ম গ্রহণ করলাম তাহলে ওদের থেকে তাদেরকে মায়ের খেতে হতো না আর বিতাড়িত হতে হতো না কথা বলুন টিকিট না কিন্তু তারা জানে बाबुल शहर समस्त कपे मध्यम शाल लोहापा तेल मार्सर आगु जलाई आगुन शिकार चले ग्री कल विशाल आगुने इब्राहिम तुम्हार तु, तु, लाओ तुम्हारे फेलानोना टाइम दरकार इब्राहिम टाइम दरकार पास पैसार क्षमता न আগুনে পোড়াইতে পারে না পোড়াইতে পারে আমার আল্লাহর হাতে সর্বময় ক্ষমতা ইব্রাহিম কলিল আগ্নের ভিতরে নিক্ষিপ্ত হইলে পড়ছে না বাঁচছে মরছে না বাঁচছে তার তাই বুঝছে মরে গেলে আমাদের শান্তির অভাব নাই আল্লাপাক নিজেই বলেছিল যারা ইসলামের জন্যেকাল করে যায় কতল হয়ে যায় মানুষের হাতে মৃত্যু বরণ করে তোমরা বলো আল্লাহ মাত্র দুনিয়ার থেকে আকেরাতের দিকে যাইতে জন্য কিছুক্ষণ শ্বাসরুদ্ধ হওয়া লাগে তাই তারা শ্বাসরুদ্ধ হয়েছে মূলত তার একজনও মরে নাই বলুন जीवित आ चले आरोप संगे संगे तक जाननाथ खाना दाना सब शिशु देवा रोहिंगार मुसलमान सरकार तक सहायता मुसलमान तुम्हारा जरा एक টাকা হাজার টাকা লাখ টাকা দিয়ে তাদেরকে সাহায্য করেছ এমনকি প্রথম যুগের শাহবাদ এমন দুই দল ছিল একদল ছিল মহাজের আর দল ছিল আনসার কথা বলুন শাহাবাদের ভিতরে দুইটা দল একটা হলো মহাজের আরেকটা হলো আনসার কথা বলুন না আল্লাহ শুধু ওই ঘোষণাটা সাহাবাদের জন্য দেয় নাই আল্লাহ ঘোষণা দিয়ে বলেন এই আনসার যেমন আমার পার খুশি যেমন আমার পর খুশি আমি আনল তাদের উপরে খুশি হইয়া গেলাম ও বাঙ্গালী মুসলমান ও রোহিঙ্গার মুসলমানরা আমরা নমুনা দেখায় দিতে সক্ষম হয়েছি আল্লাহ পাক বাঙ্গালি এবং রোহিঙ্গাদের উপরে এবছর খুশি হইয়া গেছে কোরআনের সাক্ষী কার সাক্ষী আইনি নাকি এ কি আমার বানানো আজ না খুশি না বেজার পুরনায় যদি আবার জন্য টাকা চায় দিতে প্রস্তুত আসেন ইনশাল্লাহ আল্লা কবুল করুক বলেন আমিনাম বলেন বুখারি শরীফের হাদিস দুইটা গলি একটা গলি এই দিক গেছে আর একটা গলি এই দিক গেছে এই গলিতে সব মহাজরিনা থাকে এই গলিতে খালি আনসাররা থাকে এইটা মহাজরিন আনসারদের গলি তুমি কোন গলিতে যাইতে পছন্দ করো নবী বলেন্লা কাকাল আনসার তাহলে আমি ওই সময় আনসারদের গলিতে ঢুকিয়া যাইব मुसलमान अल्लाह तुम्हारे पर खुशी कंसुभान से, को पोड़े पोड़े के चे। से कन, दिन एक बर्णन देख ल জানতে চাইছেন জিব্রাইল আল্লা পাক যদি কোন মানুষের উপরে খুশি হয় কোন এক ব্যক্তির উপরে যদি আল্লাহ খুশি হয় আমরা যদি কে পর খুশি হয় তাহলে আমাদের একটা বহির প্রকাশ ঘটে আপনি আমার কাছে জানতে চাইছে নবী। আল্লাহ যদি কোন এক ব্যক্তির উপরে খুশি হয় আল্লাহ ওই ওসিলাই ওই ব্যক্তির ও এলাকার উপরে রহমাতের বৃষ্টি বর্ষাইয়া দেয় প্রমাণ কর আলহামদুলিল্লাহ জিব্রাইল কুচুর নবী নব্রাইল আল্লাহ যদি ওই ব্যক্তির উপরে একটু বলে যাই যখন নিতান্ত বৃষ্টির প্রয়োজন দেখবেন তখন আপনাদের হঠাৎ করে একদিন যদি আল্লাহ ওই ব্যক্তির উপরে আরো বেশি খুশি আছে তাহলে আল্লাহ কি করে এত নর্মাল খুশিতে বেশি কন্যা সন্তান দেয় আপনারা খুশি মাপের মধ্যে জিজ্ঞেস করছি তাই কইতেছেন মে বৌরে আতঙ্ক করে দেয় তোর কপাল পর সেই বাড়ি কথা কথা আসে না এইরকম ইমানদার দেখতে পারি না এত মেয়ে হয় কেন ওগো আমার আব্বারা ভালো করে জেনে নাও কন্যা সন্তান হয় আল্লাহর রহমতের অশিল ঠিক না বরঞ্চ বলবো যে এলাকায় যাই যে ওই এলাকার সমস্যা গুলো বপ্পাদের কানে গোপনে গোপনে কেউ না কেউ কয়ে দেয় হুজুর এই মর্মে কিছু কথা বলবেন আজকে কেউ কিছু বলে ভয় নাই আজ যা বলবো সব আমার গতিতে উল্টো বুঝেন না एम करसदानी का एक बीस से तार आब्बा के जुतो दे पीटे चल दुरे घूरसे मैदान सफर सुनल कथा टिककी सुनस ना আব্বাকে গলা ধাক্কা তুমি বাড়ি থাকো কি জন্য তুমি তো লিখে যাচ্ছি ককালে তোমার বাড়িতে আর কি দরকার তুমি তার বাড়িতে আমাকে মান সম্মান আর বাপরে একরকম বুঝায় মারে এক রকম বুঝায় ঠান্ডা মাথায় তারা বুঝায় কথা বলুন টিক কি না जैगिर जा खबर आसत खेतर नाम बोलो राले भागिस तर दुआ अब गाड़ी कपाले लेखी বন্ধুরে আল্লাহ জনের জন্য বেহেস্টে হারাম জোর হলো না জোর হলো না তিন তিনজনের জন্য হারাম সেই তিনজন মুসলমান না কাফের হুজুর বললেন মুসলমান বালা মৌ নবাইজু ওই তিনজন নামাজ ও পড়ে রুজাওরা কে হওয়া দেয় কোন দোষে তারা জাহান হুজুর পালেন এক নম্বরে আল্লাহ এক নম্বর হলো মা বাবার না ফরমান সন্তান আব্বার কথা না মায়ের প্রতি করে না ইনকাম করিয়া মোটামুটি আব্বা মার খবর আব্বা মারে পোশাক আব্বা মাকে পর্যাপ্ত চেষ্টা করে না তদবির করে না চিকিৎসা করে না ওরে তাদের সাথে সব ব্যবহার রাখে না এই কষ্ট নিয়া যদি আব্বা মার দুনিয়া থেকে চলে যায় ওই সন্তান মা বাবা ওই জান্না থারাম জাহান্না মজিব দুই নম্বরে আল্লাহ মুকমিনুল খামার হে যুবক আমার লক্ষ্যকার আগেও যে পরিমাণ না ছিলোইন খায় এই জাতীয় যারা তারা যদি তহবা খালে স্না করে ওই বিনা তহবায় যদি চলিয়া যায় তাদের জন্য যার না খারাম সময় ফলে মানুষই হবে না তিন নম্বর बंधु बहे बउरे बन कर बंधु देर जुवती मे गायथ बंधुद खाना क्षमता तक मुरब्बी तीनजे हराम कथा गोले निलमो जुवकाम যদি কখনো করেও থাকিস আব্বা মার সাথে তুই আব্বার পা ধরে ধরার সঙ্গে সঙ্গে আব্বা তুমি আমারে ক্ষমা করে দাও ও আব্বা আমারে ক্ষমা করে দেন মা আমারে মা করে দেন আমি ভুল বুঝেছি মা বলেছে আব্বা মা যদি বেজার থাকে उूत समय बारिव हेना क्षमा कर दिन ओ जुबक तु बलि तोर सी से देखी का बसि तर अब्बा और म कन्या सन्तान दान करोक তা আর সুন্দরভাবে ভাবে নিয়মতান্ত্রিক একটা দিনদার ভদ্র ইমানদার ছেলেদেরকে বিবাহ করাইয়া দেয় হুতি হাত আবু আবুল জাননা ওই আব্বার জন্য আটটা জান্নাতে দরজা খোলা হইয়া যায় আমার তো মেয়ে তিন চেনা একটা আমার জন্য ভেস্তের কি দর টুয়ার খুলবে খুজুর কুমিও যদি একটা বেড়ে সুন্দর ভাবে করতে পারো তোমার জন্য ভেস্টের দরজা খোলা হইয়া যাবে এবার জিব্রাহ জিব্রাহ লোকটার উপরে যদি আল্লাহ আর বেশি সবচেয়ে বেশি খুশি আছে এরপরে আর খুশি হওয়ার জায়গা নাই এত বেশি খুশি তখন আল্লাহ কি করে আল্লাহ ওই লোকটার বাড়ি মেহমান পাঠাইয়া দেয় शोक मेहमान खुशी बरकते कंसभा संग्रह कर तीन प्रकार खुशी प्रकाश कर লাগাতার সাত মাস যাবৎ বৃষ্টি বোঝা যায় আল্লাহ আল্লাহর রহমতে ফসল এসছে হারা ভালো সব জায়গায় ফসল ভালো বৃষ্টির আল্লাহ পাক দিয়েছে এই বৃষ্টি আল্লাহর রহমতের নমুনা দুই নম্বরে আমাদের পর আরো খুশি প্রকাশ করেছে আল্লাহ বাংলাদেশে মেয়ে বাচ্চা জন্ম নেছে দশ দিনে তিরিশটার ভিতরে সাতাশটে মেয়ে আর তিনটে ছেলে কায়দা মতো প্রোটাকশন খান আমাকে তো বাংলাদেশের পুরুষরা একজনের চারটে করে মহিলা ভাগে ভাই পর্যন্ত দেশে অনেক ভালো বুঝা গেল আল্লাহ সেকেন্ড ক্লাসের খুশি হইয়া গেছে তিন নম্বরে সবচেয়ে বেশি খুশি হয়েছে তাও বস্তি পারলাম এবছর ভারবার থেকে আল্লাহ লক্ষ রোহিঙ্গা মেহমান বাংলাদেশে পাঠাইছে ঠিক না খেয়াল থেকে মুসলমান তাকে বাংলার তুমি আসছে কিন্তু মুসলমান তোমাদের চতুর্দিক দাদা বাবু ওদিকে চায় चलते नदी खाली नाम मुसलमान आल्ला कपे जासलमान तो तर भरे पाई आल्ला सहयोग करती তোমাদেরকে যদি দাদা বাবু আর তোমরা যাওয়ার জায়গা পাবা না তোমাদের দক্ষিণে আছে সুন্দরবন ঢুকলে খাবে বাঘে তার উপরে সাগর চলে গেলি খাবে কুমিরে যাবা কোন गोटा दुनिया जो गुलसलिम कंट्री संख्याुरु संख्या दिख दंग्लेश मुसलमान आज तृतीय स्थान ইন্দোনেশিয়া তিন নম্বরে বাংলাদেশ এর ভিতরে তুলনামূলক মুসলমানের সংখ্যা বেশি এবং এর ভিতরে আর একটা জিনিস বেশি বাংলার জমিরা বেশি কথা বলুন না পাতল আছে যেমন পাশাপাশি হক বাংলাদেশের মুসলিম কান্ট্রি হাফেজদের প্রতিযোগিতায় ও যাগা বাংলাদেশের সন্তান প্রথম স্তান লাভ করেছে ও দোস্তরে বাংলাদেশে বিশ্ব ইজতেমা সারা পৃথিবীর একটা বিশ্ব ইজতেমা বাংলাদেশে আলেম দিয়ে তোমরা তারা আগে সাধারণ পাবলিক যদি তোমরা ইমানে বলে না আসো যখন ধাওয়া মারবে না। সাধারণ মুসলমানদেরকে মাইরা তাড়াই দেওয়া শুরু अल्लाह क्या তর পদর পুলটাক দেওয়ার আব্দুল্লা তুই হরিপদ তোর নাম আব্দুল মালিক তোর সাহারা দেখে বোঝা যায় না তুই আব্দুল আব্দুল মালিক না গৌর গোবিন্দ ওরে তোরে দেখে চেনা যায় না ও মুসলমান তোরে দেখে কেন চেনা যাবে না আমার ঠিক রাখে কোনো তারা বাতায় পাগড়ি পরে না কোনদিন তারা ঈদগায় আমাদের সাথে নামাজ পড়তে যায় না কোনো দিন তারা আমাদের সাথে বিশ্বাস যায় না জীবনে তারা কোনোদিন চরমুনের ময়দানে যায় না কোনো তারা জন্য जुम्मन नमज पढ़ती मस्जिद ही जाए कोकरण गोष्ट खाने जी बेर थे मुसलमान सुरु पर्स तुम कर मेरे हिंदू भाईरा ধর্মকে যদি নির্বাজ আল পালন করে তাহলে তোমাদের কোরআন হাদিসের পোশাকের মতো পোশাক তারা পরে না ওরে কোনো দিন তোমাদের সাথে তারা আসে না তোমাদের ধর্মীয় অনুভূতিতে তারা তোমাদের সাথে আসে না ও মুসলমান কোনো দিন দিন তোমাদের সাথে নামেও তারা মিল করে না তাদের নাম আলা কোনদিন একটা হিন্দুর তোমাদের নামের মতো রাখেনা হতাদাই করো না তোমরা বলে চাকুমা নিয়া দিন তোদের ধর্ম তোরা পালন কর আমাদের ধর্ম আমরা পালন করি এইটা হলো সুরকা কাফিরুনের সার কথা বলুন না কিন্তু তারা সেই কথা মেনে চলে তুমরা মেনে চলো না তোমরা তাদের ওখানে গেলে তোমাদেরকে তারা খাইতে দেয় তারা কেন খাইতে দেয় তোমাদেরকে ভালোবাসা যত্ন না করি এই উচ্ যুবক মুসলমান আমাদের মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করতে পারে আমাদের ধর্মীয় অনুভূতিতে অন্যায় করতে পারে তাই তোমাদেরকে খাওয়াইয় ঠান্ডা করে রাখে তারা তোমরা গেলে খুশি হয় না কেন তোমরা তাদের ধর্মের সাথে ভেজাল করো এই এলাকার মুসলমানরা হিন্দুদের পূজা পাঠে যায় কি যায় না জনবের খাওয়া খায় কি খায় না লাগলু খাও কুলুকুজালা খাও একটু তেলপাটেল পাওনা মুসলমান মুসলমান আল্লাহ কি তা ভালো করে শুনে লাও মুসলমান হকের সাথে বাতিল রে বিশেষ না তোরা যখন দাবি করি চিন্ন দি না ইন্দল্লাহ গুল ইসলাম জোরে বলেন ধর্ম বলতে আল্লাহর কাছে কি ভাই পাইতেছেন আমার হিন্দু ভাইদেরকে বাংলার জমি আমরা নিরাপত্তা দিয়ে রাখি তাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করবানা তাদের পূজা পাঠে বাধা দেবানা তাদের মন্দির তাদের মূর্তি ভাঙবানা মুসলিমের বলেন আমার ইসলামের আদর্শ ইসলামের মানে যে শান্তি এই শান্তি শুধু আমরা উপভোগ করবো তারাই ইসলামের শান্তি অসুসলমানরা আমাদের কাছে তাই কেউ উপভোগ করবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ মুসলিম কান্ট্রিতে যদি সংখ্যালঘুয়া মুসলমান থাকে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবানা ধর্মকে তোমরা গালি দিবানা ও দোস্ত এইটা হলো ইসলামের শিক্ষা কথা বলুন না মুসলিম কান্ট্রিতে যদি সংখ্যালঘু মুসলমান তারা সেখানে মেহমানের মতো যত্ন সহকারে থাকে ঠিক না প্রমাণ করে দিক দেয় যেখানে শুধু মুসলমানদের উপরে অ উপরে কোরআনের শাসন চলবে না কথা বলুন ঠিক সুরৈরে বলেন ঠিক তাহলে তারা খুশি হবে যে তারা আমরা নিরাপদ আছি যেমন আপনার বাড়ি আপনার ভাইরা ভাই ভাইরা আপনারও পাঁচ বছর একটা ছেলে আছে দুই খালাতো ভাই সাক্ষাতের পরে বড় প্রেম ভালোবাসে জড়াচড়ি দুইজন একসাথে খায় একসাথে এক বাথরুমের ভিতরে পাইখানা করতে চাই মহা সম্পর্ক আপনার ছেলের হাতে গিলাস পিঠের উপরে তিন চার ডেমারি গিলাস अपनाराइर बारे ठेकईस बस ठेके गु शपर तीन चार्टी मारा কিছুক্ষণ এইরকম বারোটা গিলাস এক হ্যাঙ্গারে আপনার বাইর আর ছেলে ওই হ্যাঙ্গার ধরে বাইরে নিয়ে চলে গেছে স্লিপ করে পড়ে বারোটা গিলাস ভেঙে গেছে টাকা আপনার তো ভিতরে আরেক আমার ভাইরা কলিজা বিচার আমার হাত দিয়ে কিছু করা উচিত তাই যে তার ছেলের সে মারবে বলে যখন হাত উঁচু করছে আপনার দায়িত্ব কি আপনি যে হাত ধরে বসবেন সেটা ওর গায়ে হাত তার কারণ হলো আজকে যদি ওরা দেড় টাকা দামের গিলাস ভাঙার কারণে দুই থাম্প না দেয় কয়েকদিন পর ওই বারোটা ও ভাঙত এরপরে ছয়টা তা ভাঙবে এরপরে শোকেশ ধরে গুঁড়ো করে ফেলা যদি তুমি মারো পুনর ব্যবহার করো যদি ফিরে প্রস্তাব দা চল চর খারাপ বাড়ি বেড়ে আছে ওখানে কোনো দিনও যাবো না ও বাড়ি গেলি মারি খাতে ও বাড়ি গেলি মারি খাওয়া লাগে ও বাড়ি যাবো না কথা বলুন না দোস্তরে ওটা হয় ও মুসলমান আমাদের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী তোমরা যারা দেশে থাকো আমাদের কাছে তোমরা মেহমানের মতো থাকো তোমাদের উপরে কোরআনের শাসন না কোরআন আইন যদি বাস্তবায়ন হয় তাহলে মুসলমানের উপরে হবে করলে তারা জুলুম মনে করবে ওদেরকে দেশের শাসন খাতিরে অন্য কর বিচারের জন্য তবে তাদের হাত কাটা যাবে না মুসলমানরা করে ধরা পড়ে ওদেরকে এই বিচার না কারণ এটা কোরআনের বিচার ওরা কোরআন মানে না কোরআনের শাসন করতে গেলে ওরা জুলুম মনে করবে ওদেরকে অন্য বিচার করো নর্মাল বিচার কারণ ওরা তোরা তোমার সুন্দর না ইসলাম কথা খুব সুন্দর না এর চাই তো ইসলাম হয় কোথায় এই জন্য ইসলামের নাম ইসলাম ধর্মের নাম ইসলাম শান্তির ধর্ম আল্লাহর মুসলমান যদি মালকে তারা পারে তারে আশি ডুরা মারো মুসলমান এই দেশে মুসলমানদেরকে আমরা সুযোগ দেই তারা কেউ পূজা পাঠ করতে গেলে আমাদের কাছে অনুমতি নেওয়া লাগে না লাগাতার মাসের পর মাস তারা করতে পারে কিন্তু আমার মুসলমানদের তাদের ধর্ম তারা করবে তোমাদের ধর্ম তোরা করবা যদি মিলে যদি মিলে ফেল তাহলে কিন্তু কপাল পড়ছে আর এই মিলনুর কারণেই তোমাদের সত্যি কপাল পুড়িয়া গেছে দেশ আগের কাব যুক্ত যুক্ত সামনে বেশি কিন্তু খালেদেবা কাপের কতগুলো দই নিয়ে আসছে বাড়ি অনেকগুলো জায়গায় দুনিয়া থেকে জাহান নামে পাঠাই দিয়ে আসছে যাদেরকে ধরে তাদেরকে জিজ্ঞেস করছে এই তুরা আমাদের বেশি আমার সামনে কয় জনের অন্ডকো বেশি আচ্ছা তোমরা যে কোন সময় ধরে তার কি সুইটের এই হলো মুসলমান কিন্তু দোস্ত এখন মুসলমানের পায় না কেনা আল্লাহ রাতের বেলায় শিয়েলের একটা ডাক আসে মুরব্বী সভাপতি শিয়েল আঞ্চলিক নেতা শিয়াল আছে না এই মুরব্বী শিয়াল কোন এক জায়গার থেকে হউ করে জোর একটা ডাক আমি এই সেক্টরে আছি আমি ওই জায়গায় পাহাড় আছি আমি আমাকে মুরগির ঘর পাহারা দিচ্ছি সংকেত দেয় ছোট ছোট ডাক দেয় একসে অনেক শেয়াল ডাকে শোনেন প্রথম কিন্তু একটা মুরব্বী শেয়ালে ডাক এই চতুর্দিকে উঠছে এর ভিতরে যদি কুকুরে জোরে জোরে ডাক দেয় সব শিয়াল সব শিখ হয়ে ঠিক না আল্লাহ সহজে খাওয়া যাবে তো গাছ এ মোরকেন আজান দিলেন আসেন একসাথে নামাজ পড়িস এক পয়সা কায়তে দেখ বড় কুকুর একটা শুয়ে রয়েছে শি এলে কি আর দাঁড়ানোর কায়দা আছে ও না খুব মিলেমিশে এটা মিলতাল হয়ে গেছে হয়তো বা কোনো একদিন শিয়ালে কুকুর এটা কি হয়তো কইছে যে দেখেন ভাই আপনারা বাড়ি বাড়ি থাকেন মুখ চুক্ষা আমাদের মুখ আমরা আপনারা লাইল চালেছে আমরাও লাইলছে আপনারা গরু গরু খান আমরাও খাইতে আমরা আপনাকে ভিতরে আমাদের কোন দূরত্ব নেই অনর্থকে ঝামেলা করে নিজের এক তেল মতান করে এই সমস্ত বিপদ আপদের মধ্যে থাকবো এই মিটিং করে তারা কমিশন করে বেড়াইতে হবে एक समय श्रमन कूकुर देखने भय पाइतोड़िया मुसलमान नाम सुनले भय पाइत যখন ছিল মুসলমানের মুখে সুন্নতি ও মুসলমানের মাথায় মুসলমান থাকতো করে মুসলমানরা মুসলমান বলে দেখলে চিনা যাইতো অপেররা মুসলমানের নাম শুনলে এরকম করে তাদের অজু শুইতে যাইতো এখন কাপেররা দেখে মুসলমানের যে টুক मुसलमानु पट मुसलमान सरस्वती दी मुसलमान पैंट पढ़ा मुसलमान पैंट पड़ा मस्जिदी जाना मुसलमान मस्जिदी जा रोजा रखीना मुसलमान रोजा रखे ना दाड़े खाड़ी पेशा করে, ঠিক কিনা মুসলমান পুজেনে আর ভাঙ্গা বলা যাবে না তালে সন্তান দেবো কি দেব একটা সংসার ভিতরে পড়িয়া যায় চিনা যায় না মুসলমান না হুসলমান না দিলে মসজিদে নামাজ পড়ে মুসলমিরা বের হয় ও দাতাল তুই রাস্তায় বৈশা রইস তোরে সালাম দেবো কোন জায়গায় বন্ধুরে এই লক্ষ লক্ষ গুণার ভিতরে পড়ে লাগেছি চতুর্মুখী ফেলনার ধাওয়ায় বয় দিয়ে জিবাল্লা আমাকে বলে না সিলে তোমার স্বপাব কালি ভয় দাও খালি ধনক দাও আর তোমাকে দায়িত্ব দিয়েছি নবী তুমি সুসংবাদ দিবা পাশাপাশি ভয়ও দিবা একসাথে ভয় ও দিবা সাথে সাথে সুসংবাদও দিবা সুসংবাদ দিবা তো ভয় দিবা ভয় দেওয়া তোর সাথে সাথে সুসংবাদ দিবা ওরে দুই জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে আর একবার শুভেন দুইটা গাছ লাগানো হয়ে গেছে তিনটা গাছগুলো কতটুকু ছোট ছোট গাছ একটা কাকাতের শুরু থেকে কাপের মশলেটা কয় ওই যারা নাস্তিক আল্লাহ মানে না এরা দেখছো মৌলীরা কত বড় নির্বোধ দুনিয়ায় বসে তাও বাংলাদেশের অন্য কোনো ভালো জায়গা হলি হতো এই জায়গায় গইছে প্রতি গাছ লাগবে আর এই জায়গায় গাছ লাগাই তাই বাসে না ওদের প্রযুক্তি ওদেরকে জবাব দিয়ে দিচ্ছে আমরা বলবো জান্ন গাছ লাগানো হবে মঙ্গল গ্রহে যায় চাঁদের দেশে যায় সব সই যায় এমন গ্রহ উপগ্রহ আল্লাহ কোটি কোটি তৈরি করেছে কেমতের আগে আর কত জায়গা যাবে আল্লাহ জানে তবে আসমান ফুটোয়ের উপরে যাবি পারবে না সেই জানতে পারলাম পত্রিকায় লিখেছে মঙ্গল গ্রহে জমিনের থেকে রকেট যাইতে। আমি অনেক দিন পেয়েছিলাম আল্লাহ বাংলাদেশের থেকে বিমানে উড়লাম সৌদি আরব যাইতে ছয় থেকে সাত ঘন্টা টাইম লাগে তাতে মাঝে একবার ট্রানজিট দিয়ে ওই জায়গা থেকে হয় একটা রকেটে নিশ্চয়ই অত বড় টাঙ্কি না ও ছয় মাস যাবে তেল পাই কোন জায়গায় ফাঁকা আকাশে কি কোন জায়গায় তেলের পাম্প আছে মানিকগঞ্জ জেলার বড় বড় পাম্প এরা তেল পায় কোন জায়গায় নিয়ে বহু চিন্তায় ছিলাম হঠাৎ একদিন লেখা দেখি তার বিস্তারিত কোন জায়গা থেকে তেল পায় আল্লাহ একবার এমন ভাবে প্রযুক্তি এই জায়গায় মেশিনের ভিতরে সিগনাল দেয় জলে আর তেল পদ্ধতি হলো ওই মেশিনের ভিতরে একটা নির্দিষ্ট সিদ্র আছে ওই জায়গায় তেল দিয়ে সুইল মারলে রকেট ওর নিচে তেল নিয়ে যা লাগে না নিচে তেল নিতে ওই তেল যে ওই সব আমাদের জবাব ও একবার সুবান পড়লে ফলদার জান্নাতের মধ্যে গাছ হয় যারা তারা চিন্তা করবে একবার সুবান আল্লাহ যদি এত বড় গাছ হয় বার সুবান আল্লাহ তো যে ফল হবে তাই তো কয়েকটা এতক্ষণ পর্যন্ত ধমক দিয়েছি আল্লাহ কি বার আপনাদের জন্য আল্লাহ কে হইতে হবে ও ইমানদার মান্দা যত গুণা করেছিস কবিরা করেছিস চকিরা করেছিস নামাজ পড়িসাই হাস করিসাই গাজা রোজানা রাখলে কার হক ফরজনা মানলে কার হক হারাম করলে কার হক আল্লাহর হক নষ্ট করেছি কথা বলুন থাক আল্লাহ রহমত হইস না তুই মাত্র তিনবার অন্তর থেকে তোর জীবনে সব গুণা আমি আল্লাহ মা করে দেব हत्या तुम्हें बस भाड़ा दुई टा फा दी কাছ থেকে করা কালকেই তা বিচনের সময় আগামী পাঁচ বছর বন্ধু খাবা ঘরে বসিয়া हर टा दिस तो तुम्हारे बहु खेला देखो खाती खाली হাদিসে দুই রকম আসছে তুলসিরাতের উপরে দুই দলরে মুখোমুখি করে ঠেকোনাই তুমি এবার তুলসিরাত পার হওয়ার পরে আর পুল হবে এই পুলটার গোড়া হবে পুলসিরাতের কাছে আরাক মাথা হবে জান্নাত যে জান্নাতটা তোমার নামে বরাদ্দ জান্নাতের কাছে এই জান এই পুলটা পার হয়ে যাইতে হবে তোমার একটা সালাম দিয়ে বলবে আসসালাম আলাইকুম আমরা বৌতি স্বামী দিয়ে দেবে কি ব্যাপার সে ভয়সা করি কুকু কি বলছা তবে সেম টাকা না এদিকদের লোক আইস ওই দিক দোক আছে যানজট হয়ে গেছে বেরেস্তার আল্লাহ জায়গায় হয়ে গেলে ওই জায়গায় কি সমস্যা আছে যে পিছনে কত মানুষ কি হবে মহিলা আছে বুড়ে আটকা ফেলেছে কি কয়েকটি আগে কি ভাগ আছে একটা হয়ে গেছে আমল নামায় ট্রান্সফার করো কিন্তু বাকি আছে কয়ে তো সম পরিমান এক লক্ষ টাকায় বুড়ি যদি ক্ষমা না করে তাহলে যে পরিমাণ গুণা হয় ওই হারে দুই পয়সা হারে ওই পরিমাণ বুড়োরে দিয়ে ব্যাক করো বাড়ির থেকে চুরি করে খাইছিস বমি করা উগরাই দেওয়া লাগবে এই হারাম হুকুকুল এগুলো অবৈধ যা খাইছো সব হারাম খাইছো এগুলো ফেরত দেওয়া লাগবে সুযাই রাখ बे घुसा तुम्बर आदि ना ना ये पा যত আসো সতর্ক হইয়া যাওয়াল গরম হয়ে গেছে আপনার টেম্পার এবার যখন ধরতে পারছেন গরু পিটাইছেন এমন পিটান ওর দাঁত দুছেন সিং একটা ভেঙে বেলাইছেন একটা প্যারালাইসিস করে বেলাইছেন পিটাইতে পিটাইতে গরুটা যতটুকু দশটা পিটেন পালনা পাওনা ছিল দশ তার বিচার ছিল কিন্তু আদায় করে নেতাবি পাড়বি আর গুতাবি কেন তোর এইভাবে মারসল তোর বি আদায় করে নে এইভাবে গরুটা গুতাইতে গুতাইতে মাটির সাথে মিশে যাবে মিশে যাওয়ার পরে जबते जबाब दामे जाते हईते हक परशोध कर सब गुणा माफ कर देव फाक फा सब फा ग ছোট বল এরপরে এর পরে সারা রাতির একটা লম্বা গ্যাপের পরে আবার ফজর ঠিক না আসলাম খানুক্ত পড়বি মানে আমার দিক থাকা নামাজ পড়বি পড়ার পরে তিনবার সিস্টেম কেটু বলে দেই প্রথম দুইবার ষোলো ষোলো ছোট ছোট করে লাস্টবার একটু টাইম আস্তাক ফির ফিরুল্লাহ আস্তাক্লা বলেন তোমার নামাজের মধ্যে সমস্ত ছয় দিনের গ্যাপ গুনা হয়েছে দুই জুমার নামাজেরও সিলাই সব মামা মা ঠকা হয়ে গেল নাকি আপনাদের সুবান কেন দুই জুমার সিলাই ছয় দিনের মাপ ও রমাদান রইলা আর মাদান গত রমজানের রোজা রাখছি তো আর একটু সামনে রমজানে আবার রোজা রাখবা এতটুক এই তুমার জীবনে সব গুণা মাপ করে দিল তবে সেইরকম মাপ চাইতে হবে কথা বলে আমার শুধু জ্ঞানজামিও আছে কথা বলি কি মনে করি আল্লাহ সুযোগের অজ দায় তবে এর সাথে আবার আমার দিকটা কানে কানে সব খুব এবার শুধু তাই নাই বলেন উত্তর শীতেন তো তা কিবলামুখী হইয়া ডানটা শুইলে কিবলামুখী হয় কিবলামুখী হইয়া শুইয়া তিনবার তুমি আস্তা ফিরুন আস্তা ফিরুন আস্তা ফিরুন দোয়া কি মানে তাকে কোনো দিন জানেন আল্লাহ হুম্মা বিস্মিকা আল্লাহ তোমার নামে আমুত আমি মরিতেছি ও আহ তুমি জিন্দা করে দিও তাহলে ঘুম হলো মৌতের অঙ্গিকার। আমি উঠতে পারবো না অঙ্গীকার নিয়ে তুমি রে দোস্ত তাহলে তোমার তোবাটা কেমন হবে জীবনে অন্যায় করেছি অন্যায় না। আল্লাহ নামাজ বাকিটা পড়ার তো দাও দাঁড়িয়ে কাটছে জীবনে বহুবার আর কোনো দিন কাটবো না সুত খাইছি বহুবার আর কোনো দিন খাবো না ঘুষ খাইছি অনেকটাকে আর কোনো খাইবো না গাজা খাইছি বইড়ি খাইছি উক্কা খাইছি কম খাই নাই समस्त गुणा तहबा करो कोल्ला तर जीवन समस्त गुणा गुला पाल्टेब তুমি সেই তবাটা কবে নসিব হবে তা কি তোমার জানা আছে জানেন কেউ জানেন আগামীকাল সকালে বেশি থাকবে না গ্যারান্টি দেন তো কেউ তোর একটু সময় দিয়ে আল্লাহ কইলে পারে কিনা হাই গ্যারান্টি নেই গ্যারান্টি আছে কতক্ষণ আছে সুদারান আজকের মউতের সময় ঘুমের ছলায় মায়া করি যাইতেছি আমি খালেস তওবা করি এই তওবা আল্লাহর কবুল করায়া গুনাহ সব maaf মেরে নেয় ও দস্তো এ সব গলো পজিটিভ আর বাড়াবো না এবারে পায় কি কয় ওয়লাইসাতি এত দিক তাকান ওয়লাইসাতি তাওবাতুল লযিনা ইআমালুয সাইয়াত হাতা ইযা হযারা احدহুমুল মউত ক্বালা ইন্নী তুবতু আল তাই হবে না তোর তো বা কবুল হবে না তোর নসিবে তবাই হবে না তাক করলিও তা কবুল হবে না তুই কে লাইসাটি তুলে দিন বালি শীতকালে শুনে বালি শীতকালে বিড়ির ভাগের খানিক করে ম্যাচ ডার তো দিয়ে যাও কাছে যদি রাত্রি ভরা দাড়ি কাটলি কবি লাগুন না আর কোনোদিন কাটা যাবে না সকাল বেলা উঠে কয়েজাল ডাকো রিজার্ড আমি কবুল করি না বিলাই তো বিল তো বিলাইতি ভাষা ভাজ সুদিয়ে রেখেছে মহিলারা তোর বিলার জন্য আলাদা লাঠির ব্যবস্থা রাখে বিলাই বিড়াল না। বলেছে ওকে তোর হাসপাতাল ডাক্তার ডাক্তারখানা লাগবে নিচে চলে যায় মাসা কয় তো ঘরে একটু ভালো ঠেকতে সুস্থ হয়েছে আমাকে কি আরি কলা আছে নাকি আমাকে কি কড়ই আছে নাকি আমরা কি বাড়িতে খাইতে পারবো নাকি হে মুসলমান মানুষেরা বাইজে ফিরে থে চুরিয়ে রেখাবো বাড়ি বাড়িও খাব আস্তা করলার তোমার সেই ছোট তুমি নামাজ পড়ো বড় কাছো ওই সময় ঘুরো ঘুরো নামাজ আসর পরীক্ষা সামনে নামাজ পড়ে আছে না মালি মামলায় পড়ছে নামাজ পড়ে এক হপ্তাহ মিস করে আল্লাহ বিলেই মার খাতা মাজা মাংগা খাইছোস لايست التربط للذين يعملون السيحان আর একদলে তবাকবুল হয় না তারা তারা ঘুম কুফার জীবন বোরে কাপের জীবন কাপের মুসলমান সব জাতি কাপের কথা না। এরপরে আস্তা ঘুরল বুড়ো ছেলেরা চলে আসে আল্লাহ আবেদুর कथा बोलन टिकी टिक बुढ़ो कैल से मूर्ति बर्सिंग आस्तक फिर এক বুড়ো কে রাস্তায় কীট খারাপ ডাকাতি শুক্রা বুড়োর আবার ছেলে বুড়োর পরে সব ইউজ হয়ে গেছে ব্যাটারি সব এই সময় তোমার তবা করা লাগবে না তুমি তো সাত দোকানে দিতাম কাশ কাশের দোষ তোর বাপ ও কাশত আমিও কাশতাম পাল্লা দিতাম দুইজনে কাশি কাশি তো মাস্তিনি দেখিনি মারাঠারা গেছে জানাজার খবর তো আমরা আব্বাসে তো বাড়ি তেমন আসে না বল নাই তাই সব গুড়ো কাঁসার বল নাই তাই কাণ দরকার যাকে কাঁসার বল আছে তোরা তো তরিকায় কি তরিকা প্যান্টের মধ্যে প্যান্ট পাটা দিবি কোন পা আগে জুতার ভিতরে জোর হলো না ভাত খাবেন কোন হাত দিয়া রুটি খাবেন কোন হাত দিয়া পানও খাবেন হাত দিয়া চাড়া খাবেন কোন হাত দিয়া বামাত দিয়া তারপরও খাবে খাওয়া বামাত দিয়ে সব হবে ভালো কাজ মন্দ কাজ বামার যত খুলার কাজ আছে এগুলো বাম বাম সাইড দিয়ে পানি খরচ করবি বাম দিয়ে পানি খরচ করে পানি খরচ বলেন না বামাতো আল্লাহ দেশে আপনাকে তোর তো সব সোনা তারপরে এগুলো মুখ দেখাইলে গ্যাস বাড়িয়ে যায় গুলে দেওয়ার জন্য এক প্রকার ওষুধ দেয় দেয় কি না যায় না ওতে ব্যথা হবে ডাইনাত আল্লাহ দিসে বামা তো আল্লাহ দিসে সেইজন্য তুই ডাইনাত ব্যাতে বামাততে খাবি আর দলিল দিবি তরে তরে এ পাশো আল্লাহ দিসে ও পাশো আল্লাহ দিসে তুই উভতে সর ফাসাই চা ঢালব ওই পেষ্ট করা যাবে দসতো আমার যুবক শোনা লোকেরা সন্ত্রাসী থাকবে না লুজি থাকবে না অপহরণ থাকবে না দর্শন থাকবে না তৃপ্তিদিন কুরবানির পরে দেখা এক দাঁড়িয়ে যাওয়ার সময় জানি যে দাড়ি কাটা অবস্থায় গেছে আসছে দাঁড়িয়ে আমার হাটের ভিতরে পেয়ে যাওয়াই হুজুরে দাড়ি কাটা আপনার তোর মুই আমার দাঁড়িয়ে আপনার দাড়ি মানে আমি সিঙ্গাপুরের থেকে ইউটিউবে আপনার পাইছি আর তাতে আপনি দাড়ি সংক্রান্ত যা বলছেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ঢাকায় যে একটু আমার ছেলে মেলে রাস্তা রাতে এখানে দেখবে তুমি তাকা রয়েছো কে আমার তো বসে আলাদা হচ্ছে না আপনারা দেখি দেখি দেখো মিলে দেখো দেখো দেখো আপনার নাম এগুলো নাসির আসমদ জি হুজুর আপনারা কোন জেলার ভিতরে মানিকগঞ্জ না আপনাদের এবছর জেলা জানেন তো কয় তারিখ সাত আট নয় কয় তারিখ মস্কো সব লেখা হয়ে গেছে আমল নয় লেখা যাবেন ইনশাল্লা যাবেন যাবেন একটু হাত দেখাবেন তবলিগের আলো আলো তব মানিকগঞ্জের ইস্তেমা চপল হোক চপল হোক মানিকগঞ্জের ইস্তেমা তঙ্গের ইস্তেমা নারায়ণগঞ্জে আলিম আজাব তিন প্রকার কয়েকেন না আজাবে আলিম আমি আজাবে আজিম আজাবে মুহিন আজাবে আলিম আজাবে আজিম মানে যেটা বহুত বড় দেখতে মেলা বড় যদি ওরা কিন্তু মৃত্যু যন্ত্রণা না টেল পায় না কখন মরে গেছে সে জানেই না ওই সময় তারা এ রেখে আজাবে আজিম আর একটা আজাবে মুহিল অপমানজনক শাস্তি। কোন একদম ভালো নেতা একেবারে টেলিভিশনের ভিতরে ওয়াজাগারে কুমির খায় কয়ে থাকি মাঝে মাঝে মাগুরায় তো কুমির খাওয়া দেখিয়া আমি আশ্চর্য হয়ে যুবকদেরকে জিজ্ঞেস করছি কেনা তোমার বাড়ি গোপালগঞ্জ না আমি জানি এমনি না আমি জানেন আমার তো কয়ে যে একই প্যান গোপাই বোকা হয় না এই গোপালেরা কি বাংলাদেশের ক্ষমতা তোমার বাড়ি তুমি যদি নাও জানো তুমি মানে হাওয়া জাগারে কুকির খায় এর সাইজে বেকায়দা তো মানুষ আমাকে এই বাজারে সরকার তিনটে পায়খানা দিচ্ছে তা একটা মানুষই বা তুমি আশ্চর্য বিচারটা এখন কোর্ট কাছারি না স্থানীয় যারা আছে তারা এর ডিসি এস ও সিটি বড় চারজন প্রশাসনের লোক একটা মিটিং করে সুন্দর বড় একটা মিটিং কিছুই না সেটা বিচার হোক উঁচু করে একটা স্টেজ বানানো হোক স্টেজের উপর সুন্দর একটা চেয়ার দেওয়া হবে ওই চেয়ারের উপরে আসামি বসানো হবে আসামি খুব নামি মানুষ বাইর কিচ্ছু হবে না ওনার এলাকার সবচেয়ে সাধারণ মানুষ একটু কান্ড লাগে যত্ন সহকারে নামিয়ে এক নামাই বাজার ও গাড়িতে কুড়িয়ে সুন্দর করে বাসায় পৌঁছাই দিয়ে আসছে এক ঘন্টা পরে মাইকি सुख संवाद सुख संबाद सुख संबा अमोक घरे आत्महत्या करते ही देते मे सही जाए এখন এই লোকটা কি কোনো কষ্টদায়ক বিচার করা হয়েছে তারমানজন শাস্তি যদিও তা কষ্টদায়ক না কিন্তু সহ্য করা যায় না আমার মতো বিশ্বাস করিপুরি যাদেরকে আপনারা বলে জানেন সরকারি পীররের মাঠে যদি ঠিক না প্রতি বছর যে পরিমাণ কষ্ট না পাবে এত বড় একজন মানুষ তার সামনে তার কাজের স্রোত তারা চলে যাচ্ছে বিশ্ব এর চাই তার অপমানজনক শাস্তি একটু যারা একজন কোন সারা গাছ আস্তে আস্তে অটুক বি এরপর গরম পানির ভিতরে শুকনো মরিষির গুড়ে লবণ দিয়ে জাল দিয়ে ওই যদিও ছোট কিন্তু কষ্টদায়ক কথা বল তাহলে তোর সময় একক্ষনিক এখানে যারা এসেছেন না বাবার এখনো কিছু না কিছু গুণা করার সত্যি তো আছে আছে না মুরব্বীরা জাল দলিল করার ক্ষমতা আছে না আল্লাহ রহমতে আমার সামনে লালটুল এইভাবে রাইভেল সময় হজে ছিল ওনার সামনে গুলি হলো আর সাক্ষীটা দিয়ে দিলো আমি নাচার চাই যা তাতে আমার ছেলে মরুক আর আমি মরুক আমি মরি মিথ্যা সাক্ষী আমি দেব মিথ্যা মামলা করবো সব চলে যাক মিথ্যা মামলা আমি করবো ঠিক আছে না বউ বাচ্চারে পর্দা কর হালাল রুজি খাও সুদে ব্যবসা ছেড়ে দাও বুঝে কারবার ছেড়ে দাও যত অন্যায় তলো এক করে তুমি ওই সমস্ত গুণাগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলো আর ভবিষ্যতে গুণা করবা না ভবিষ্যতে গুণা করবানা এই অঙ্গীকার করা এর নাম হলো তবা ও এমন তবা সবসায় তারপর মজবুত ভাবে করবি পুনরায় যদি শৈতানের দোকায় পরে করে ফেলিস সঙ্গে সঙ্গে লজ্জিত আবার তহবাকর এমন ভাবে যদি হাজার বারো তহবা করো আমি আল্লাহ তোর তহবা কবুল সব গুণামাত পয়রা দেবো আমার মারা আমার বোনরা তোমরা মারাত্মক একটা অসামাজিক কিছু তাদের পর ছাপিয়ে দিতেছি পর্দা নারীদের সরিয়ে আসতো পরের কথা পর্দা হলো নারীদের ভূষণ তাই মুসলমান হোক আর অমুসলমান হোক কথা বলুন টিকিট না সোয়ে হার মন মর বুধ রি গোহার সবী বন্ধু রে মুসলমানদের গায়ে পর্যন্ত ধর্মীয় জ্ঞান পাওয়া যায় বিশ্বাস না হয় আপনারা যান সরাই এলাকায় হিন্দু মহিলারা পর্যন্ত বোরকা পরে বিশ্বাস দেখে আমি গিয়েছি দেখেছি मेरा पर्दा करना पर्दा छे आगे मेरा जो बेईमान होते जाए तक सर्वप्रथमाय আমাদের সমাজে লাগবে নেককার মা ও যত নেবে তত নেককার সন্তানের প্রোটাকশন বাড়বে কথা বলুন না খুঁজে দেখেন জেনারেল শিক্ষিত সন্তান যদি খুঁজেন ভালো পাবেন তার অগোলায় খুঁজে দেখেন তার মা ভালো ডাক্তার জামাতের মুরবী নিশ্চয় খুঁজে দেখেন তার মা ভালো মানুষ খুঁজে দেখেন তার মা আল্লাহ আমি জানি আমাদের বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা শেখ আব্দুল্লাহ আমাদের পাশের গ্রামের বাড়ি ও তার ফ্যামিলি তার আত্মীয় স্বজনদের ভিতরে একশোর উপরে হাফেজে কর তার বোনরা তার মা আল্লাহ তার আব্বা একজন হাজি তার বংশার লোকটা যদি হয় তাহলে তার মা ভালো হওয়া লাগবে আর মা ভালো হওয়ার কারখানা কোন জায়গায় স্কুলে সে প্রশিক্ষণ নাই কলেজে ভালো মা বানানোর প্রশিক্ষণ নাই বিশ্ববিদ্যালয়ে গেলে তো কথাই নাই আরো ল্যাংটা মা বানানোর চলতেছে কথা বলুন না চলে যায় বিশ্ববিদ্যালয় আর প্র্যাকটিস করার জায়গা বানাইছে যত যত আগান বাগান ওই জায়গাতে অন্যায় দুর্নীতি করে মেয়েরা অন্যায় করবে তুমি আপ ডাকরের মধ্যে বইশা সুবানাল্লাহ পর তোমার আমল নামার লোড হবে ওই মাইয়ের I <laughs> সুতরাং মাদেরকে যদি মেয়েদেরকে যদি আদর্শ মায় পরিণত করতে হয় আদর্শ শিক্ষার ব্যবস্থা রহমতে আল্লাহ নিরানব্বইটা নাম মাদ্রাসার ও কিরামরা কে পারবে আমি জানি না আমি আল্লাহ নিরানব্বই নাম সবই জানি কিন্তু ওর মতো দাঁড়াবাহিক কইতে পারবো না বহুত আলেমেও পারবে না আপনারা তো পারবেন গ্যারান্টি দিয়ে কথা বলুন না গলা চলবে আর কারখানা থাকবে না তো আদর্শ মা আর তৈরি হবে না এবার যে মা হবে অর্ধ উলাঙ্গা অথবা ফুল ল্যাংটা এদের পেটদের কানা জাহাঙ্গীর পিসন আর আপনাদের মানিক আমার মেয়ে আলেমা হোক শিক্ষিতা হোক কে চান আলহামদুলিল্লাহ আহ কইতে গেলে আমার ঘুষ থাকে না ছেলেরা মাদ্রাসা বাড়ি আসে আমি ছেলে বেড়েদেরকে নিয়ে বড় আনন্দ ভর্তি করি আমার ছেলেদের সাথে আমি খুব ফিরি থাকি আমি যদি আরেকটা আদর্শ শিক্ষা দিই রহমতুল্লাহ বলে আপনারা আপনারা ছেলেদের সাথে খুব পিড়িত তাই বলে না আর যদি সে আপনার আপনি যদি তার সাথে হিংস্র মেজা সিংহার মতো একটা হাইনার মতো টাকায় থাকেন কাছে আসবে না ওর পাঁচ টাকার দরকার চাইতে না পরে যাই আর পকেটে চুরি এনে নিয়ে কে বাপে বাড়ি আবার ও আসে তুলে চলে যায় আমি পাচ্ছি ওদের সবাই এরকম আসা যাওয়া হয়ে গেছে সৎসমে একটা দুই বছর বয়স ছোট ছোট রুহু তো আল্লাহ তো দু আমাদের পয়সা করি খুব টানা টানি তো আলহামদুলিল্লাহ আপনার মনে হচ্ছে গোপালগঞ্জ প্রধানমন্ত্রী দেশ ওদের গরিব মানুষ আছে নাকি আরে কপাল গরিব মানুষ দেখতেই গোপালগঞ্জ যাবে তাও তারপরে যেটুক করছে গোহালিরা খুশি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের এই মহিলা মাদ্রাসা গুলোয় আদর্শ মা প্রশিক্ষণ কেন্দ্র ঠিক কিনা কি যে সুন্দর চাল চলন সবকিছু আবার সেখানে বাংলাও পড়ায় ইংরেজিও পড়ায় আজ জাতীয় শিক্ষা যা সেটাও দিচ্ছে মেয়েদেরকে তো ঠগাচ্ছে ঠিক না শিক্ষিত করবো রাজিয়া সেন এখন মাদ্রাসা লাগবে আমি আইসা দেখে একটা মানুষ যদি ওঠে তাহলে কিন্তু তারে আমি অন্যরকম বোঝ বোঝে রোহিঙ্গা দলের লোক ওই যে পেশাভাশি এক আঙ্গুল দেখাবেন যা সারা বছর আমার ঘরে টাকা নিয়ে আমি তো কষ্ট পাই আল্লাহ আমার থেকে নেব পারে বারে দুই হাজার তাকে সাইজি হয়েছে আল্লাহ নাই নাই নাই